আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা বেশ কয়েকদিন আগে আমি সুস্থতার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছিলাম আর আপনারাও আন্তরিকভাবে আমার জন্য দোয়া করেছিলেন এরপর থেকে অনেক ভাইরা জানতে চাচ্ছিলেন এখন আমার শারীরিক অবস্থা কি প্রিয় ভাইরা মুমিন্দের দোয়া কখনো বৃথা যেতে পারে না সহি মুসলিমের হাদিস এসেছে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন একজন ফেরেস্তা নিযুক্ত করা হয় যখনই সে তার ভাইয়ের জন্য দোয়া করে তখন দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা বলে আওয়ালাকি মিস আন এবং তোমার জন্যেও এমনটি হোক কেউ ভাইরা উল্লিখিত হাদিস থেকে আমরা বুঝতে পারি মুমিন ব্যক্তি যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করেন আর আপনাদের দোয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি আপনারা আমার জন্য দোয়া করেছেন আর আল্লাহ তালা আপনাদের দোয়াকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে এখন অনেকটাই সুস্থতা অনুভব করছি কেউ ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ নিরাপদ রাখেন এবং বেশি বেশি করে তার দিনের খেদমত করার তাওফিক দান করেন আর আমিও সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই তার দিনের জন্য কবুল করেন আমি